বাংলা মানবতা সমাধান আসসালামক Alhamdulillah, الرجيم بسم الله الرحمن الرحيم আজমাইন আউজবিনঈতীম فمن كان منكم আিয়া او على কুমন ফাইদাতুম মিন আয়া মিন ওখার প্রশংসা আল্লাহর জন্য দরুদ এবং সালাম রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি অসীম দয়ালু কৃপাময় আল্লাহ সুবাহ আমাদের জন্য মানুষের জন্য এক কল্যাণকর জীবন ব্যবস্থা দান করেছেন আর এই জীবন ব্যবস্থার ভিতরে আমাদের দৈনন্দিন ইবাদত বন্দুকী হিসাবে যেসব বিষয়কে বাধ্যতামূলক করেছেন ফরজ করেছেন তার অন্যতম একটি বিষয় হল সাউম বা রমাজানুল মুবারকের সিয়াম পালন ইসলাম ধর্মের যে অন্যতম পাঁচটি খুঁটি যার উপরে ইসলাম প্রতিষ্ঠিত তার চার নাম্বার চতুর্থ খুঁটি হচ্ছে সাউম বা সিয়াম সাউম শব্দের অর্থ বিরত থাকা পরিত্যাগ করা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খানাপিনা পানাহার এবং স্ত্রী মেলামেশার থেকে বিরত থাকার নাম হচ্ছে দর্শক শ্রোতা সৌরা আলবাকার একশো তিরাশি নম্বর আয়াত থেকে সাতাশি নম্বর আয়াত পর্যন্ত যে সাউমের আলোচনা হয়েছে আমরা তারই আলোচনা আপনাদের সামনে পেশ করে চলছি তারই ধারাবাহিকতায় আমরা এই পর্বে সাওমের গুরুত্ব তাৎপর্য এবং এর উপকারিতা বিষয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে এর মাধ্যমে মানুষ কী উপকার লাভ করে বিষয়টির উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাব আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে যারা আপনারা আধুনিক বিজ্ঞান ও আল কোরআন বিষয়ক অনুষ্ঠানটিকে দেখে থাকেন অংশগ্রহণ করেন আল্লা সবহানে তালা আপনাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার এবং কোরআনের বিধান দ্বারা জীবন পরিচালিত করার তৌফিক দান করুন আমিন ইসলামের এমন কোনো একটি বিষয় নেই যে বিষয়গুলো মানুষের জন্য অকল্যাণকর অথবা ক্ষতিকর আল্লাহ সুবাহান্লা নামাজ সেই সাথে জাকাত ইমান এবং সর্বোপরি ইসলামের পঞ্চম স্তম্ভ হজ মাক্কা মুআমা এবং তার নিকটবর্তী সুনির্দিষ্ট স্থানে আল্লা সুবাহান দেওয়া বিধান মোতাবেক যে ইবাদতটি সম্পন্ন করা হয় তা হলো হজ আর হাজ্যের পূর্বে রামাজানুল মোবারক মাসে মুসলমানগণ সিয়াম পালন করে থাকেন সাউম পালন করেন বা রোজা পালন করেন আল্লাহ রোজা ফরজ হওয়া সম্পর্কে নির্দেশ করছেন ইয়া আল্লা দিন আলাই ইমানদারেরা যারা তোমরা বিশ্বাসী তাদের ওপরের রোজাকে ফরজ করে দেওয়া হলো লিপিবদ্ধ করে দেওয়া হলো যেভাবে তোমাদের পূর্বে এই রোজাকে তাদের জন্য ফরজ করা হয়েছিল এর উপকারিতা হলো যে রোজা পালনের মধ্য দিয়ে সে তাকোয়া অর্জন করবে মুত্তাকি হবে নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাওমের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন যেটি স্বয়ং আল্লাহ সবহান হাত নিজে বলছেন আসাউম লি ওয়া আনা আজিবি মানুষ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে শোম পালন করে আর আল্লাহ বলেন যেহেতু আমার উদ্দেশ্যে সে শোম পালন করে অন্য কাউকে দেখানোর জন্য নয় বা অন্য কারো হুকুম পালনের জন্য বা সন্তুষ্ট করার জন্য নয় বরং সে আমাকে খুশি করার জন্য যেহেতু শওম পালন করে আমিও এই সাওমের পুরস্কার তাকে নিজে দেব অন্যান্য পুরস্কারের ব্যাপারে বলা হয়েছে এক থেকে দশ গুণ দশ থেকে সত্তর গুণ সত্তর থেকে সাতশো গুণ কিন্তু সাওমের পুরস্কার আল্লাহ নিজে দিবেন কত পরিমাণ দিবেন এবং তার শেষ সংখ্যা কত হবে এটা একমাত্র আল্লাহ জানেন আলহামদুলিল্লাহ এমন একটি চমৎকার ইবাদত আল্লা সবাহন ওয়াতাল আমাদের জন্য ফরজ করেছেন মুসলমানদের মধ্যে দুটো শ্রেণী আছে এক শ্রেণী রোজার মাস আসলে খুশি হয় আরেক শ্রেণী রমাজান মাস আসলে কেঁপে ভয়ে অথবা তার ভিতরে একটা দুশ্চিন্তা শুরু হয়ে যায় এখন আমি কি করব এই রোজার মাসে তো আর প্রকাশ্যে খাওয়া দাওয়া করা যাবে না পালিয়ে পালিয়ে খেতে হবে অনেকেই রমাজানুল মুবারকের রোজা দেখে রোগের অভিনয় করেন তারা কৃত্রিম মানে মনে মনে রোগের ভাব প্রকাশ করেন মানুষের কাছে বলে বেড়ান রোজা তো রাখতে চেয়েছিলাম কিন্তু যেভাবে অসুখটা বেড়ে গেল আর তো মনে হচ্ছে না যে রোজা রাখতে পারবো। এটাও এক শ্রেণির মানুষ আছে আবার আমাদের মুসলিম সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে যারা বড় বেশি দাম্ভিক যারা বড় বেশি বলা যেতে পারে যে ভয়ানক প্রকৃতির তারা আল্লাহকে ভয় করে না আল্লাহর গজবকে ভয় করে না আল্লাহর বিধানকে ভয় করে না পালন করে না তারা প্রকাশ্যে দিনের বেলায় আত্মহংকারী হয়ে এক ধরনের বিদ্রোহী সেজে অর্থাৎ তাদের আচার আচরণে এমনটা বোঝা যায় যে আমরা কিছু মানি না আমরা কাউকে ভয় করি না কিন্তু আল্লাহর গজব আল্লাহর সেই শক্তির সামনে তাদের এই আত্মহংকার কি টিকে থাকবে কখনোই না এরাও এক শ্রেণী আমাদের সমাজে আছে যারা এই মহিমান্বিত মর্যাদাপূর্ণ বরকতপূর্ণ আল্লাহ সুবাহানহাতাল রহমতে পরিপূর্ণ এই রামাজানুল মুবারক মাস পাওয়ার পর তারাই এই রামাজানের প্রতি গুরুত্ব আরোপ করে না বা রোজা রাখে না আল্লা সুবাহান হাত রমাজানুল মুবারককে তার রহমত বরকত মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করেছেন অবশ্য আদিশটি দুর্বল যে আদিশটি আমাদের দেশে আমাদের মুসলিম ভাইয়েরা অনেকেই চর্চা করেন যে রামাজানকে তিনটা ভাগে বিভক্ত করেন প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাঘভিরাত এবং তৃতীয় দশ দিন রেকুম মিনান নাগ বা জাহান নামের আগুন থেকে পরিত্রাণ হাদিসে দুর্বল সুতরাং আমরা এই হাদিসের চাইতে সেই হাদিসের দিকে দৃষ্টিপাত করে বলবো যে রামাজানের ৩০ দিন শুরু থেকে শেষ পর্যন্ত চাঁদ উঠা থেকে পরবর্তী চাঁদ উঠা পর্যন্ত পূর্ণ মাসই রহমতের অসুবিধা কোথায় আল্লাহর কি রহমতের ভান্ডার অভাব আছে ইন্না রাহমাতারাবি আউসাও মিনজুন আমার রবের রহমত আমাদের গুণা বা অপরাধের চাইতে অনেক বেশি প্রশস্ত আর আল্লা থেকে কোনো দিন কোনো অবস্থায় নিরাশ হওয়ার কোনো অবকাশ নেই সেজন্য রাহমাতে পরিপূর্ণ আল্লা সুবাহানুয়া এই মাসটি শুরু থেকে শেষ পর্যন্ত কেন রামাজানের প্রথমে যদি একটি রোজা পালন করে যে সব রামাজানের শেষে রোজা পালন করলেও সেই সোয়াব পাবে রামাজানের প্রথমে যদি কেউ একটি দান করে যে সোয়াব পাবে রামাজানের শেষে গিয়ে দান করলেও সেই একই সোয়াব পাবে রামাজানের শুরুর দিন যদি সে কাউকে ইফতার করা যে সোয়াব পাবে রামাজানের শেষ দিন গেলেও সে একই সোয়াব পাবে আল্লাহর রাহমাত রামাজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তার উপরে বর্ষিত হয় ঠিক অনুরূপ মাগফিরাত বা ক্ষমা মান সোয়ামা রামাজানা ইমান আনোয়া এহে সাহাবান এই যে ইমান আনোয়া এহে যে রামাজানের প্রথম দিন রোজা রাখলো আল্লাহ তাকেও ক্ষমা করবেন ক্ষমা কি তাহলে শুধু মাঝখানের দশ দিনের জন্য না রয়েত কুমিনার আল্লা সুবাহান তাকে জাহান নাম থেকে পরিত্রাণ দিবেন ঠিক রামাজানের শুরুতেই যে ব্যক্তি প্রথম দিন রোজা রাখল আল্লা সুবাহান এই একটি রোজার বিনিময়েও তাকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারেন আল্লাহ রাবুল আলামিন বড় ক্ষমাশীল বড় দয়ালো সুতরাং তার ক্ষমা এবং দয়ার কোনো শেষ নেই সুতরাং এই যে তিনটি ভাগে ভাগ করা হয় প্রথম দশ দিন রহমত মাঝখানের দশ দিন মাঘফিরাত এবং শেষ দশ দিন ইৎকম মিনান্নার এই ভাগটি আসলে বিশুদ্ধ হাতিস দ্বারা প্রতিষ্ঠিত হয় না যাই হোক আমরা যে কথা বলতেছিলাম যে রামা মুবারক আল্লা সুবাহানুয়া তালার এক মস্ত বড়ো নিয়ামত যে মাছটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ আল্লা সুবাহনুয়া তালা তার অফুরন্ত রহমতের দ্বার অবাড়িত করে দেন তার লক্ষ কোটি কোটি মানুষকে তিনি ক্ষমা করে দেন এবং এই মাসে তিনি অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান নাম থেকে মুক্তি দেন যে প্রসঙ্গে আরেকটি হাদিস আছে যে যে ব্যক্তির আমাজান মাস পেলো অথচ সে তার গোনা ক্ষমা করিয়ে নিতে পারল না তার জন্য আফসোস তার নাক ধুলায় দূষরিত হয়ে যাক কেন যে সে এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও বছর ঘুরে এখানে আসার পরেও সে এ থেকে কল্যাণ লাভ করতে পারলো না সে আসলেই প্রকৃতপক্ষে কল্যাণ বঞ্চিত সে হতভাগা তার জন্য আর কোন সুযোগ আসবে যে সুযোগে সে আল্লাহ সব তালা থেকে ক্ষমা পেয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এতগুলো গেলো রামাজানের ফজিলত আমরা ফজিলতের পাশাপাশি দেখব রামাজান মাসের রোজা পালনের মাধ্যমে একজন রোজাদার সে স্বাস্থ্যগত দিক থেকে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বা চিকিৎসা ব্যবস্থাপনার দৃষ্টিতে কী কী উপকারিতা লাভ করতে পারে আমরা দেখেছি যে চিকিৎসকগণ এক বাক্যে স্বীকার করেছেন রোজার কোনো বলার মতো বা প্রকাশ করার মতো ক্ষতির দিক নেই মাঝে মাঝে উপবাস ব্রত পালন করার মধ্য দিয়ে শরীরের ভিতরে তার নিজের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় সম্মানিত দর্শক শ্রোতা বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতির পর আমরা আলোচনায় ফিরে আসছি আল্লাহ আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবে পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুষতে পারে না শেখ আক্তানি আসুন রসুল সাল্লাহে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে কাল রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে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 थेके और शाड़े एक्टा महा महा महा अल कुर दिए हिदायत करोस्ट मड बुक मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद शब्द मदानी आसन कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पीस टी আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা রামাজান মুবারকের উপকারিতা বিষয়ক আলোচনা করছিলাম দেহের কার্যক্রম পরিচালনার জন্য রামাজানে আমাদের শরীরে সবচাইতে অর্থাৎ ২৪ ঘণ্টা সার্বক্ষণিক যে যন্ত্রটি সচল থাকে এবং জন্মের পর থেকে নিয়ে মৃত্যু অবধি যার কোনো স্থানে থেমে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ যার থেমে যাওয়াটাই হচ্ছে জীবনের অবসান আর সেটি হচ্ছে আমাদের বক্ষের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে সুরক্ষিত আমাদের হার্ট বা আমাদের হৃদয় এটা আল্লাহ সবাহতালের একটা রহমত সারাদিন আমরা যে সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি এই কাজগুলো পরিচালনা করার পর তার শরীরের চাপকে সামলিয়ে পুরা শরীরের ভিতরে রক্ত সঞ্চালনের এই দায়িত্বটি পালন করে একটি বয়স্ক মানুষের শরীরে কমপক্ষে চার লিটার রক্ত থাকে আর এই চার লিটার রক্তকে প্রতি মিনিটে সত্তর বার করে পাম্পিং করে গোটা শরীরে তাকে সরবরাহ করা হয় একজন মানুষের সত্তর বছর জীবনে এইভাবে যদি হিসাব করা হয় তাহলে কয়েক কোটিবার তার শরীরে এই রক্ত এই ছোট্ট যন্ত্রটি পাম্প করে চলছে হার্টের ঘুমিয়ে পড়া মানেই একটা জীবনের অবসান তা আমরা অনেক সময় দেখেছি যে ফাস্টফুডের খাওয়ার একটা ব্যাপক প্রচলন চালু হয়েছে আমরা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় এই বিভিন্ন রকমের চর্বি জাতীয় খাবার গ্রহণ করি বাটার জাতীয় খাবার গ্রহণ করি অথবা এমন তৈল ব্যবহার করি পক্ষে প্রকৃতপক্ষে যুক্ত। এই ধরনের খাদ্যগুলি গ্রহণ করে আমাদের রক্ত তৈরি হচ্ছে এই রক্তগুলো ধমনী দিয়ে যখন এই হার্টের মাধ্যমে তার বিভিন্ন আর্টারি দিয়ে এগুলো যখন শরীরে সে সাপ্লাই দিচ্ছে পাম্প করে তখন এই রক্তের ভিতরে দূষিত যে কোলেস্টরেল যুক্ত হচ্ছে ওই দূষিত কোলেস্টরেলগুলো ওর ভিতর দিয়ে যখন আবর্তিত হচ্ছে তখন অনেক সময় দেখা যায় যে এই হার্টের ভিতরের এই আর্টারিগুলোতে এক ধরনের চর্বি জমে যায় এক ধরনের আস্তে আস্তে একটা সে আবরণ পড়ে যায় এবং এই আবরণগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক পর্যায়ে পুরা ওই আর্টারিটিকে অথবা ভেইনটিকে নালিটিকে বন্ধ করে দেয় আর এরকম অবস্থায় দেখা যায় যে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন হার্ট অ্যাটাকের মতো একটা মারাত্মক অবস্থায় তিনি চলে যান অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে হার্টে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়ার কারণে কারণ ব্লাডের সঙ্গে প্রচুর পরিমাণে অক্সিজেন সে গ্রহণ করে ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাস ভিতরে যায় নিঃশ্বাসের ভিতর থেকে সে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন টেনে নেয় এবং এই অক্সিজেন রক্তের সঙ্গে মিশে হার্টের ভিতর দিয়ে চলাচল করে তো পর্যাপ্ত পরিমাণে রক্তের মধ্যে যখন অক্সিজেনের অভাব দেখা দেয় তখন ওই ব্লকেজের জায়গায় বা ওই বদ্ধ জায়গায় গিয়ে অনেক সময় এটা রক্ত জমাট বেঁধে যায় আর রক্ত যদি জমাট বেঁধে যায় তাহলে তখনই এটাকে বলা হয় হার্ট অ্যাটাক দ্রুত ব্যবস্থা নিতে পারলে অথবা নিকটতম যেখানে এই ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে সেখানে গিয়ে দ্রুত এই ব্লক ছুটিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করে যদি ছুটিয়ে দেওয়া যায় তাহলে এই মুহূর্তে অথবা উপস্থিত সে হয়তো একটা বিপদ থেকে মুক্ত হয়ে যেতে পারে অনেক সময় অনেকের ভুল ধারণার কারণে দেখা যায় যে তাকে হয়তো গ্যাস হয়েছে গ্যাস্ট্রিক হয়েছে এইগুলো বলে ঔষধ ট্যাবলেট খাওয়াতে গিয়ে একটা বেশি সময় বিলম্ব করার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় মৃত্যু পর্যন্ত ঘটে যায় সম্মানিত দর্শক শ্রোতা কথাগুলো বলার অর্থ হলো আমরা যাতে এইসব বিষয়ে সচেতন থাকে আল্লাহ সবাই আনহাত আমাদেরকে এলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়ে আমরা সচেতনভাবে চলবো তো রামাজানের রোজা শরীরে রক্ত প্রবাহের ক্ষেত্রে কি ভূমিকা রাখে এটা খুব বাস্তব কথা খাদ্য থেকে রক্ত উৎপন্ন হয় এবং খাদ্যের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণে কোলেস্টোর জাতীয় খাদ্য যেগুলো মানুষ গ্রহণ করছে শরীরে এগুলো থেকে রক্ত তৈরি হচ্ছে আর এই রক্তগুলোই হাটের ভিতর দিয়ে চলাচল করছে তো একটা মানুষ যখন রামাজানের রোজা রাখে তো রোজা রাখার ফলে একটা দীর্ঘ সময় পর্যন্ত সে উপবাস থাকে সুভেছাদ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত প্রায় তেরো চোদ্দো বা পনেরো ঘন্টা কখনো কখনও লম্বা দিন হলে তাকে না খেয়ে থাকতে হয় এই দীর্ঘ সময়ে স্টমাকের ভিতরে যখন খাদ্য আস্তে আস্তে ফুরিয়ে আসে তখন তার নিজস্ব ভিতরে উৎপাদিত চর্বি কমতে থাকে এবং এই চর্বি কমার যে প্রক্রিয়াটি এই চর্বি কমার ভিতর দিয়ে রক্তের ভিতরে জমে যাওয়া যে দূষিত কোলেস্টরল যেটা তার জন্য ক্ষতিকারক এই রামাজানের রোজার মাধ্যমে এই দূষিত কোলেস্টরলের চাপটা অনেকটা কমে যায় এবং রক্ত দেখা যায় যে সে অনেকটাই খাদ্যের নিয়ন্ত্রণের কারণে শরীরে তার তাপ টিকিয়ে রাখার কারণে তাপকে রক্ষা করার কারণে যে ভালো কোলেস্টরল সেটার দরকার এই ভালো কোলেস্টরল তখন সজীব হয় সতেজ হয় এবং খাদ্য ওই ধরনের পর্যাপ্ত পরিমাণ বা বেশি পরিমাণ খাদ্য সরবরাহ হওয়ার কারণে তার হার্টটি রক্ত চলাচলের ক্ষেত্রে একটা বিশুদ্ধ রক্ত অনেকটা পেয়ে যায় অবশ্য হাঁপ এই কথার উপরেই যে আমরা সম্পূর্ণ নির্ভর করে থাকব। তা কিন্তু নয় কারো যদি রক্তের মধ্যে এই ক্ষতিকর কোলেস্টরলের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে তার জন্য উপযুক্ত ঔষধ কিন্তু গ্রহণ করা প্রয়োজন এটি আমরা শুধু বলছি যে কোন মানুষ যদি রামাজানুল মুবারকের রোজাকে ইমান এবং একিনের সঙ্গে পালন করে তার শরীরে রক্ত চলাচলের ভিতরেও একটা চমৎকার শৃঙ্খলা চলে আসে এতে একটি বিষয়ের কথা সমস্ত শরীরটার দিকেই যদি আমরা দেখি বিশেষ করে যারা বেশি করে ফেঁচি হয়ে যান অথবা চর্বিযুক্ত হয়ে যান তারা অনেক সময় অনেক খাবার দাবার পরিহার করে চলেন একটি নিয়ম মাফিক সকাল থেকে রাত পর্যন্ত এবং ৩০ দিন বা উনত্রিশ দিন একটা কোর্স একটা ট্রেনিং এই কোর্সটা যদি কেউ পালন করেন তাহলে দেখা গেছে যে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে তার শরীরের ভিতরে জমে যাওয়া অতিরিক্ত মেয়াদ অনাকাঙ্ক্ষিত ম্যাদ তার কমে যায় এটাও চিকিৎসা বিজ্ঞানের স্বীকৃত সেই সিয়ামের একটি উপকারিতা পরিপাকতন্ত্রের কথা আমরা বলেছিলাম এই পরিপাক তন্ত্রের ভিতরে সবচেয়েতে বেশি যে সমস্যাটি হয় অবাঞ্ছিত অতিরিক্ত খাওয়া গ্রহণ করার কারণে এখানে প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি হয় আর এই গ্যাসের কারণে মানুষকে অনেক সময় বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হতে হয় কোনো রোজাদার যদি পরিকল্পিতভাবে এবং ওই যে খাওয়ার সুযোগ পেয়ে ইফতারের সময় প্রচুর পরিমাণে ভাজা বড়া অথবা আমাদের বাজারে যে সমস্ত তৈরি করা ইফতার পাওয়া যায় এগুলো আসলে পরিহার করা উচিত আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের যে ইফতার সেটা ছিল অত্যন্ত সাইন্টিফিক পানি দিয়ে ইফতার করো অথবা দুধ দিয়ে ইফতার করো এবং সঙ্গে ফ্রুটস দিয়ে ইফতার করো এবং তার ভিতরে উত্তম হচ্ছে শুষ্ক ফ্রুটস খেজুর খেজুর দিয়ে ইফতার করার কথা রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এটা একটা সাইন্টিফিক বিষয় এবং সেই সাথে তরল জাতীয় খাবার পানি শরবত বা দুধ সারা দিন সে না খেয়ে আসে সুতরাং এই অবস্থায় তার পিপাশায় শরীরের অনেক পানি ইতিমধ্যে শুকিয়ে গেছে এমন এমতাবস্থায় প্রথমেই তাকে পানি পান করানো উচিত এবং এমন ভারী খাবার না দেওয়া উচিত যে খাবারের কারণে সারাদিনের এই অভুক্ত শ্রমাকে এসে ওই খাবার না নতুন করে কোন গ্যাস সৃষ্টি করে কিন্তু আমরা ঠিক উল্টোটা করি এই কল্যাণময় ইবাদত মূলত সংযমী হওয়ার জন্য রামাজানের রোজার কিন্তু একটি বড় ধর্মীয় উপকারিতা হচ্ছে সংযমী হওয়া আমরা সংযমকে পরিহার করে সেখানে বরং আমরা ইফতারের সময় দেখা যায় যে খাবারের জন্য একেবারে ব্যতী ব্যস্ত হয়ে যায় মনে হয় আমরা যেন কতদিন যাবত না খেয়ে আছি মূলত আমরা রামাজানের ধর্মীয় উদ্দেশ্যটিকেও জলাঞ্জলি দেই আবার সেই সাথে রোজার মাধ্যমে যে আমরা শারীরিক বা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে উপকার গ্রহণ করার কথা আমরা সেটাকেও বিসর্জন দিই আল্লা সুবাহন হাতাল আমাদের জন্য যে ব্যবস্থা দিয়েছেন এটা অতীব কল্যাণকর প্রিয়নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইফতারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে তোমরা অপর রোজাদারকে ইফতার করাও একটু দুধ দিয়ে একটু পানি দিয়ে না হলে একটা খেজুর দিয়ে তাকে যদি ইফতার করাতে পারো তাহলে আল্লাপাক তাকে একটি রোজার সমান সাব দান করেন একজন রোজাদারের জন্য একটা বড়ো ধরনের আনন্দের ঘোষণা হলো যে যখন সে ইফতারের সময় একত্রিত হয় অন্দা পেত্রীহী যখন সে ইফতার করে তখন তার ভিতরে একটা সফলতার আনন্দ চলে আসে যে আল্লাহ আমি তোমার আদেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করে এ পর্যন্ত এসেছি তো আল্লাহ সুবাহাল আমাদের জন্য পরবর্তী আয়াত যেতে বলছেন যে হে ইমানদারেরা তোমাদের উপরে তো রোজা আমি ফরজ করে দিলাম কিন্তু সেটা কত দিন আয়া মাহুদাত সেগুলে গণনাকৃত কতগুলো দিন একটা সীমিত দিন কিন্তু সেই দিনগুলোর ভিতরেও একটা চমৎকার বৈজ্ঞানিক ফিলোসফি রয়েছে সাত দিন অল্প সময় ১০ দিন সামান্য সময়ে। ২০ দিন তবু একটা জিনিসকে পুরিয়ে গলিয়ে একটা পূর্ণাঙ্গ রূপে নিতে হলে তার জন্য অন্তত একটা যথেষ্ট পরিমাণে টাইম ডিউরেশনের প্রয়োজন একটা স্টমাককে শুকিয়ে এবং সেটাকে পরিপূর্ণ রিপিয়ারিং করার জন্য পাঁচ দিন সাত দিন দুই দিন সময় যথেষ্ট নয় এই জন্য আল্লাহ সুবাহানাহা তালা একটা না বিরতিহীন এক মাসের রোজার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই এক মাসের রোজা পালন একটা না প্রথম পাঁচ দিন সাত দিন আমরা শরীরের উপরে তার তেমন কোনো প্রভাব লক্ষ্য করি না পনেরো দিন বিশ দিন গেলে আস্তে আস্তে কিছুটা শরীরের উপরে তার প্রভাব আমরা লক্ষ্য করি আমাদের অতিরিক্ত চর্বি অতিরিক্ত ওজন অথবা শরীরের এই যে এই হাই প্রেসার উচ্চ রক্তচাপ এইগুলোর উপরে আমরা তার উপকারিতা লক্ষ্য করতে থাকি কারণ খাদ্যকে নিয়ন্ত্রণ করা গেলে সমস্ত রোগকেও অনেকাংশ নিয়ন্ত্রণ করা যায় তবে হ্যাঁ আবারও আমি বলছি যে একেবারে ধাতুগত যে রোগগুলো আছে যেগুলো মানুষের জিনগত অথবা ক্রোমোজামগত অথবা মানুষের একেবারে জন্মগত জেনেটিক্যাল অথবা হেরিডেটিক্যাল যে সমস্যাগুলো কোনো মানুষের ভিতরে চলে আসছে সেগুলো হয়তো রোজা পালনের মধ্য দিয়ে পুরোপুরি আরাম বা পুরোপুরি সুস্থতা লাভ করা যাবে না কিন্তু সাধারণভাবে যে অর্জিত সমস্যাগুলো বিশেষ করে খাদ্যের দ্বারা বিশেষ করে অপরিমিত চলাচলের দ্বারা এই ক্ষেত্রে আমরা রামাজান মোবারকের এই চিকিৎসাগত উপকারটি দেখে আমরা আশ্চর্য হই রামাজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে দিনের বেলায় যৌন সম্ভব থেকে বিরত থাকা তো ১৩ মুবারকের ঘন্টা নিয়ন্ত্রণের মাধ্যমে তার যৌন জীবনের ভিতরেও সম্মানিত দর্শক শ্রোতা রামাজানের এই যে বিজ্ঞান ভিত্তিক উপকারিতা আমরা বলে শেষ করতে পারবো না সব কিছুই আমাদের উপকার এবং কল্যাণ রোজা রেখেই একমাত্র এই কল্যাণ লাভ করা সম্ভব আল্লাবাগ আমাদেরকে সাউম পালনের মধ্য দিয়ে এই কল্যাণ লাভ করার তৌফিক দান করুন আমিন আসসালামুকুম ও রহমাত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 देख इन श्रेष्ठत शुक्रवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीछे ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর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 কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি हजार हजार इरबारी शांति तरब यह तरबड़ी सत्य एवं ज्ञान जाते आनवज समस्या समाधान समाज